ওকে তাহলে আমাদের বিষয় হচ্ছে এখানে উপায়াম অতি সূত্র সূত্রসহিতা দৃষ্টিহী শুরুতে আমরা দেখেছিলাম যে যেখানে ধাতু শেষে এক বর্ণ রয়েছে যেমন ভূ ধাতু জি ধাতু এক প্রত্যাহারে যে কেউ স্ববর্ণ রয়েছে হলে তো সেজন্যে ভূ ভো হয় জি যে হয় আর কিন্তু শুধু ওখানে নয় কিন্তু আহ ধাতু শেষে হল বর্ণ হলেও উপধাতে মানে শেষের বর্ণ যে এর আগে যে বর্ণটি ওটা লগু এক বর্ণ হলে ও গুণ গুনের সুযোগ পাওয়া যেতে পারে রকম পত্রায় পরে হলে তো দুটো জায়গায় ভূ ধাতু আর ভূধ দুটো জায়গায় সূত্র বিধায়ক সূত্রে লঘুপ আর কিন্তু এখানে উপধাতে লঘু উক্ত হলো তো লঘু মানে দীর্ঘ বর্ণ হতে পারে না দীর্ঘ দীর্ঘ এক বর্ণ হলে গুণ হবে না কিন্তু শেষে এক বর্ণ দীর্ঘ হলেও গুণ হবে লঘু আহ বলা হলো না ভূ দাতু যেমন দীর্ঘ উকার আন্ত দাতু ওখানে গুণ হবে আর ভূগান্ত লঘু বোধা সেরকম নয় ওখানে লঘু আমরা দেখেছিলাম গত সপ্তাহে ওকে তাহলে একবার আমরা পুনরাবর্তন করব এখন যে অতি এখানে কি কি হয় আর ওকে তাহলে এখানে আমাদের পূর্ণা কথা পুরোনা কথা যেখানে লেখা আছে এখানে সিং এর আহ সার্বিক সংজ্ঞা হলো সিঁয়ের কপুরি সব এই সূত্র দিয়ে তারপর কপুরি সপত্রের দ্বারা সার্বহাতির পরে থাকায় সপ্তাহ হলো পেলাম বুধবার দ্বারা তাদের লোক হলো যে বুধ অলাম এরপর প্রগন্ত এই সূত্রটাতে বলছে যে পূর্বতানে পাঠে দৃষ্টি পাঠে আমরা দেখেছি সকাল প্রকারের লোক হচ্ছে কিন্তু তাদের লক্ষণটা থেকে যাচ্ছে তার মানে অয়ের সপের যা লক্ষণ অয়ের মধ্যে সেই লক্ষণটা আমরা দেখতে পাবো সকার অবশিষ্ট আকার শীত আসি সকারে সংক্রেন সাধাতক এই সূত্রের দ্বারা এই অক অতুক সংঘা হলো তদা পুগন্ত ল এই লঘুপাধূত্রের দ্বারা ধাতুর ধাতুর উপু এখানে তাহলে উটা উটা হলো উপধা আবার এটা হলো শস্য ইক তাই বুধ থেকে হয়ে গেল গুণ হয়ে গেল ও বোধ হলো সূত্রের অর্থ আমরা ওকে ছিলামীপায়নি বন তুমি পড়তে চাও এখানে কি কি লেখা আছে য় অনুবর্তি সাহিত্য সূত্রে যে লঘুপদ ইকবম ইকবনের গুণ হয়স্ব ইতি ভাগম অধহ অবলক এই ভাগটি দেখব্য ইকা গুণা সার্বধাতু কার্য কর্মকাম ক্রীতে মুখ্য ভাগ অর্থ লঘুপদ অঙ্গে ইকবর্ণের গুণ হয় সার্বধাতু কার্যতু পরে থাকলে লঘুপদ লঘু হলো হস্য বর্ণীতি লঘু এটা লঘু শব্দ স্ত্রীলিঙ্গে লঘবি উপা লঘুপধা লঘবি হস উপধা এখানে হস্য এখানি যে কথা বলেছে বলো মানে কি হার তাই তো মানে এক দীর্গা দীর্ঘ এক বর্ণ হলে খাজ হবে না মানে মানে হলে হবে কিন্তু ই लघुप ना। नाम लघुपद लघुपद नाम हल बुध हस् এই জায়গাটা পারবো না বুধ ধাতু মানে মানে ভূত ধাতুতে মানে কি মানে লঘুপথা মানে এখানে হসুকার আছে তো তো লঘুপথা লঘুপথা মানে এখানে এই মানে এর আগে আগে এখন পর্যন্ত শুধু শুধু কর্মদারু সমাজ কমদারু সমাজ উম মানে লঘু বিশেষণ উপ এতই যদি আমরা বলবো মানে লঘুপোতা যদি লঘুপোতা শিলিং শব্দ মানে লঘুপোতা এখানে লঘুপতা মানে হসুকা কমদায়ু সমাস সুন্দরী বালিকা সুন্দরী বালিকা সুন্দর বালিকা কমদায় সমাস এখানে সেরকম মানে উত্তরপদ উত্তর পদপ্রাধান্য উত্তর পদের প্রধানতা কি উকার ওটা বোঝাচ্ছে হম ঠিক আছে লঘুপ্রদম এটা বহুদ্রহী সমাজে তস ল তার লঘুপদ তস ল পদের সংঘর্ষ তার লঘুপদ অঙ্গের প্রত্যয়াত পূর্ব যাহা সম্পূর্ণ ভাগ সেই প্রত্যয়ের পূর্ব বুধ ধাতু অত বুধ ধাতু সব প্রত্যয় সঙ্গম তাই বুধ ধাতু হলো সব প্রত্যয়ের অঙ্গম অঙ্গ লঘুপদ অঙ্গ মানে মোট মানে টোটাল ইংরেজিতে টোটাল কথাটা কেটে গেল বল হ্যাঁ বলছি মোট আহত্ত মানে মোট না হিন্দি জানো হিন্দি বুঝতে পারছি কিন্তু হিন্দিতে হবে কুমেলা করকে কুমেলা বাংলায় জানো তো মত সার্বধাতু কাদু করমিয়া পদম সর্বধাতু কাদু কর ষষ্ঠ দাব তুমি বুঝেছি প্রত্যয়ের পূর্বে যেটি সম্পূর্ণ প্রত্যয়ের পূর্বে সম্পূর্ণ ভাব না লঘুপ না আমরা আমরা বলেছিলাম তো আমরা বলছি লঘু লঘু স্ত্রী লিঙ্গ শব্দ তো এখানে কি রকম কিরকম সমাজ হ্যাঁ কিরকম সমাজ হ্যাঁ ক্ষমতা সমাস কেন এখানে বিশেষ বিশেষ ভাব আছে আর উত্তর যেমন সুন্দরী বালিকা সুন্দর বালিকা সুন্দরী বালিকা সুন্দর বালিকা এখানে খন্ডারী সমাজ এখানে লঘুপতা সেই রকম লঘুপোতা মানে মানে কি বোঝাচ্ছে লঘু মানে ছোট না হ্যাঁ কিন্তু হাতি কিপন সাপ করতে যাচ্ছে লঘু কথাম আমি উপধা ও ধাতুধের উপিম বর্ণের তাই বর্ণা এবং সেটা লঘু কি মানে মত না উকার বোঝাচ্ছে উকার যখন আমরা বলি লঘু উপা তখন শুধু উপধায়াম যে লঘুবর্ণ উকার এটা বোঝাচ্ছে এই উকারটি বোঝাচ্ছে লঘু উপ কিন্তু লঘুপে তো লিঙ্গের এই রকম রূপ এসে গেছে তাহলে আর আমাদের তৃতীয় যে এসে গেছে কে এসে গেছে হ্যাঁ স্বাগত ওকে তাহলে টিচার্স ডে আপনি মানে নমস্কার সুন্দর ধন্যবাদ নমস্কার ওকে তাহলে প্রীতিমন তুমি বলো উপধা আর উপম দুটো দুটোর মধ্যে রকম পার্থক্য উপধা উপধম তো আহ উপ পদ মানে যেমন এখানে লঘু বলতে এখানে হস্তকে বোঝাচ্ছে যেমন ধরুন দুধ ধাতু তাহলে এখানে লঘু উপধা কোনটা হবে না দুধ শেষ বর্ণের আগের বদ্ম হচ্ছে উ এবং উটা যেহেতু মানে মানে হস্ত হচ্ছে মানে মানে আপনার বুধ ধাতু এই বুধ ধাতুর মধ্যে কি রয়েছে বুধ ধাতুর মধ্যে অন্তিম বর্ণ যে সেটি হস্ত হওয়ার কারণে সেটি লঘু কোথা হচ্ছে এবং লঘু কোথা হওয়ার কারণে বুধ ধাতুটা নিচে লঘুপথম হচ্ছে মানে নিজে লিখি লঘু হলো সেই বুদ্ধাতুর যে আর লঘুকথম বলতে বুঝবো হলো সম্পূর্ণটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু কি বলেছিলেন শব্দ আবার বলো তুমি পড়ো দীপানিবন লো ফোন লক্ষি উপ সেই লঘুপদ সেই লঘুপথের সেই লঘু সেই দশ্ব লঘুপদস্য অঙ্গ লঘুপথ অঙ্গের প্রত্যয়াত পূর্বজাহ সম্পূর্ণভাবে প্রত্যয় পূর্ব যহ সম্পূর্ণ ভাগ প্রত্যয়ের পূর্বে যে সম্পূর্ণ ভাবটি রয়েছে সে তসম সেটি তাই এখানে এখানে সাপ হলো প্রত্যয় এবং বুধ ধাতু সেই সেই প্রত্যয়ের পূর্বে হলো বুধ ধাতু অতহ বুধ ধাতু সব প্রত্যয়ের অঙ্গম তাই বুধ ধাতু হলো সব অঙ্গম বুধ ধাতু ল হলো তাই বুদ্ধ নিজে একটি লঘুপদ অঙ্গ আহত্তিয়া বুধ ধাতু সব প্রত্যাশের অঙ্গম তাই মোট কথা হলো ধাতু হলো সব প্রত্যার লঘুপদ আছে সপ্তমী বিভক্তি পদ পূর্ব কার্যম পান সূত্রে সপ্তমী বিভক্তি আহ তার মানে অত সার্বাতুক সংরক্ষ প্রত্যয় পূর্ব নাম সব প্রত্যয় পূর্ব লক্ষিপ্রধম নাম বুদ্ধি অস্তি চেত অতএব সার্বধাতুক সঙ্গে প্রত্যয়ের পূর্বে মানে সব প্রত্যয়ের পূর্বে মানে সেই অঙ্গে মানে বুদ্ধাতু লি উপাধায় ইকহ গুণ ভাবতি লু উপায় ঈশের গুণ হবে মানে ঈলেখির ইকহ এখানে আবার সূত্রতে সার্বধাতুক আদাতু কো হয়েছে মানে সপ্তমীয় পদ তাহলে যেহেতু সবটা সব সার্বধাতুক এটা আবার সূত্রে সপ্তমী বিভক্ত নির্দেশিত আছে ঠিকই হ্যাঁ তাই উকারের ওকে এখন আমরা এগিয়ে যাব গত সপ্তাহে আরও অন্যান্য অন্যান্য উদাহরণের দেয়া হচ্ছে দাঁড়াচ্ছে সৌচতি শোকম অনুভবটি মানে সৌতী কথাটা মানে সুচ ধাতু যার রূপ হচ্ছে সৌততি এর অর্থ হলো শোকম শোক অনুভব করা ঠিকই বলেছ কিন্তু আচ্ছা আচ্ছা আমরা জানি যে সব বিকরণ প্রত্যয় হয় তাহলে আমরা তাহলে নিলাম যে সুযোগটা প্রথম প্রথমের মানে টিং বিভক্তি রয়েছে এখানে তো সুদ ইচ্ছে এটি হচ্ছে সুদ ধাতু যে উটা সেটা হচ্ছে আপনার মানে এটা হচ্ছে আপনার লঘু উপধা হ্যাঁ তো আর তারপরে আমরা সক নিয়েছি তো পুগন্ত হচ্ছে চ এই সূত্রানুসারেই আপনার এই গোটা রূপটা সম্পন্ন হবে তো লঘুক একটা কন্ডিশন আমরা আগেও করলাম যে করে আয়হ মানে ওখানে বলেছে যে তো সব নিজে আপনার সার্বধাতুক না সার্বধাতুক কেন কারণ তিন শীত সার্বধাতুক আমরা দেখেছি যেহেতু সবটা শীত তার জন্য কি আর সার্বধাতুকের ক্ষেত্রে কি বলছে যদি কি হয় আপনার পূর্বে কার্য হয় এবং এর পূর্বে কি রয়েছে এর পূর্বে যে উ সেটা হচ্ছে লঘু উপধা হ্যাঁ এবং আলোচ্য সূত্র দ্বারা মানে তুগন্ধ লঘুপীয় চ এই সূত্র দ্বারা কি হবে না উপার উয়ে কি হবে না সম্পন্ন হবে দিয়ে আপনার শোচি এই রূপ মানে রূপটা এরকম দাঁড়াবে হ্যাঁ ঠিক ঠিক ঠিক ঠিকই আছে ক্রিস কি মানে বলবো হ্যাঁ মানে সমস্ত কিছু বলতে হবে না একবার তুমি বলতে ভালো আচ্ছা আচ্ছা তাহলে ক্রিস হচ্ছে যা এই সূত্রের দ্বারা গুণ হয়ে মানে করসী এরকম রূপ হচ্ছে তারপরে এটা অর্থ হচ্ছে আকর্ষণী মানে আকর্ষণ অর্থে এরকম হয় আর ক্রুশ ক্রুশ এটা হচ্ছে আপনার উয়ের জায়গায় ও হচ্ছে গুণ হয়ে গুণ কার্য সম্পন্ন হয়ে ও হচ্ছে মানে রোদন অর্থে কান্না ক্রুশ ধাতু ব্যবহার করা হয় আচ্ছা থেকে হচ্ছে রোহতি রৌহতি মানে অর্থ কি মানে বৃদ্ধি প্রাপ্ত হয় আচ্ছা সু সুখ হচ্ছে সৌভতি আচ্ছা ক্রোধানুভন আচ্ছা স্যার বলছি যে ক্রোধানুভবাম যে ক্রোধের অনুভব মানে ক্রোধ অনুভব করা অর্থে শোভতি সৌভতি এরকম রূপ হয় কিন্তু মথনং করতে অর্থটা আমি জানি নাকি একই সমার্থক মানে ক্রোধ নাম অনুভবটি এরকমই কি বোঝায় মিশ্রনাম করা ঘটি ঘর্ষণ অর্থে ব্যবহারিত হয় একটু জানান হ্যাঁ ফোন এসেছিল তো তাহলে এখানে উপধা এখানে ভিন্ন ভিন্ন উদাহরণ আমরা দেখেছি ভিন্ন ভিন্ন উদাহরণ আমরা দেখলাম এবং প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে আমরা দেখলাম যেমন সূচ উকার ত্রিশ উকার হ্যাঁ তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে শেষ বর্ণের যে আগের বর্ণ রয়েছে মানে কি উপধাটা রয়েছে সেটা কি কীরকম উপধা না সেটা লঘু উপধা এবং তারপরে আপনার হাদিগঞ্জ হাদিগণের এগুলো উদাহরণ তারপরে আপনার সব বিবরণ প্রত্যয় থাকবে তো তার জন্যটা ওটা ওই লঘু সুগন্ধ হচ্ছে লঘুপথ হচ্ছে চ এই সূত্রে ওই সবটার প্রত্যেকটা ক্ষেত্রে সবই প্রত্যেকটি হাজিগনের অন্তর্গত তো হ্যাঁ তো ওইটা আপনার সবটা যে একটু শীত এবং সে শীত হওয়ার কারণে সার্বধাতুক তো সার্বধাতুক পরে থাকার জন্য কি কাজটা হচ্ছে পূর্বে কাজ হচ্ছে এবং পূর্বে কোথায় কাজটা হচ্ছে তা আপনার আলোচ্য সূত্র দ্বারা সুগন্ত হচ্ছে রঘুপদ হচ্ছে তাই সূত্র দ্বারা যে হস্ত্র ঝাঁপেলামস্ত্র উপধায় কি হচ্ছে না গুণকার্য সম্পন্ন হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে যেমন সুচ থেকে সুয়ের জায়গায় গুণকার্য সম্পন্ন হয়ে হলো ও সৌষেটি হ্যাঁ মানে ঠিক আছে ঠিকই আছে ভালো ভালো তাহলে যেমন এখানে আমরা দেখছি যেখানে যেখানে কাজ এর সাম্য রয়েছে সাম্য আমরা একরকম এক রকমের কাজ দেখছি তো মানে এক সূত্র সূত্র দ্বারা রকমের কাজ সব জায়গায় আমরা দেখছি ওকে ভালো তারপরে দীপায়নি বন অত্র না প্রশাক্তিহী ক্ষুদ্র প্রশাক্তি মানে কি তোমার কাজ হয় না হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ মানে কেন হয় না কারণ প্রসাক্তি নেই প্রশক্তি নেই মানে ভিন্ন ভিন্ন কারণে আহ প্রাপ কাজ করবে না কেন করবে না সেটা দেখতে আমাদের প্রসাক্তি মানে যে এখানেও হবে প্রথা স্বেচার দ্বারা গুণ কাজ কিন্তু এখানে ভিন্ন ভিন্ন কোথায় কোথায় কাজ হবে না মানে প্রশক্তি এবং উপায় আহ ধাতু ধাত মানে ধাতুটা যেন কি বলেছিলেন ধাতু স্বরিবাকীন ধাতু কাবি বাহীন দাও শব্দ এখানে বিভক্তি হিকা কোনটা বিভক্তি হ্যাঁ সপ্তমী তো উকার শব্দ যেমন শিশু শিশু শিশু শিশু শিশু দ্বিতীয় বিভক্তি মানে শিশু জানা সপ্তমি মানে ধাতুতে হ্যাঁ ধাতু সর্তাহে কেমন দীর্ঘ দীর্ঘ হলে তার গুণটা অসম্ভব হবে ধাতুতে উপধা উপধাতে মানে শেষের বর্ণের শোষের বর্ণ যেটা এর আগে যে বর্ণটি এ বর্ণটি এক প্রত্যাহার আর উপাতে एक আর উপাতে হলেও এখানে এক প্রত্যাহার কেউ যে কেউ বর্ণ আছে তা সত্ত্বেও কি তুমি বলো বুঝতে পারলাম না আমি না মানে আমরা দেখছি যে এখানে প্রসঙ্গ লাগছে এখানে ধাতু হচ্ছে জীব জীব দাতু এখানে উপধা উপাধায় কি কি ইকার আছে তো ইকার এক ই এ যে ইকার এক প্রত্যাহারে আছে না এর যে ইকার আছে তো কেন কেন ভূকম দ্বারা গুণ হবে না মানে হওয়া উচিত তাই তো বুঝেছ মানে যদিও যদিও উপধায় এক প্রত্যাহারের যে কোনো বর্ণ রয়েছে যদিও হ্যাঁ কিন্তু সে বর্ণ যদি দীর্ঘ হবে তাহলে কিন্তু তা সত্যিও কাজ হবে না কেননা দীর্ঘ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝেছি এখানে গুণ হবে না যে বাতি তো দোষ হবে যে বাতি যে কেউ বলবে যে বাতি তা সেটা বল সেটা দোষের সেটা ভুল সব জায়গায় থাকবে গুণ হবে না আমাদের চিন্তা হচ্ছে পরে দেখবো কিন্তু এখন মুখ্য শিক্ষা শিক্ষা কি শিক্ষা কি কিন্তু ইট নিম ভবাহাত যদি উপদা হয় কিন্তু ইট হয় তাহলে কিন্তু সেখানে গুণ হবে না যেমন এখানে কিন্তু এ যা কি হয়েছে ঠিক আছে তারপরে তারপর ইট বর্ণ আসতি আছে কিন্তু উপধাত নেই তাহলে গুণ অসম্ভব হবে না যেমন নীমটি আচ্ছা নীল্ট এখানে এই যে উপা হলো না না কি বলে এখানে পূর্ব বর্ণ তো এখানে অন্তিম বর্ণ হলো দ আর তার পূর্ব বর্ণ হল নটা তো হলে উপধা হচ্ছে ইটা তো হচ্ছে না তো সেই জন্য এখানে হবে না বলছে ইকার উপাতে নেই উপধাটা আছে অনুস্বারটা অনুসার যদি থাকতে আছে তা এখানে হলো না গুণিকারে তারপরে ভিক্স ভিক্সাতে আমরা তাহলে এই তিনটে গুণ হওয়ার ক্ষেত্রে তিনটে শর্তে পাচ্ছি প্রথমটাতে দেখলাম যে এক নাম্বার হলো এক নম্বর শর্ত হলো যে যে দীর্ঘ হতে হবে হবে আর প্রথম তৃতীয়টাতে কি তুমি আর দ্বিতীয় শর্ত হলো যে লঘু অ অঙ্গসীয় লঘু পদস্য পুগন্তের অঙ্গের লঘু পথার এবং ইকের গুণ ভাবেটি গুণ হয়ে থাকে তুমি বলছো এবং তুমি বলেছো যে এবং এখানে চ দেখে এবং বলেছ এবং তুমি বলেছ এবং কোনটা এবং উপধার এই দুটো লঘুপদস্থ দুটো আর লঘুপোধা হতে হবে সেরকম নেই অথবা অথবা হ্যাঁ হ্যাঁ মানে দুটোর মধ্যে একটা হলে বৃদ্ধি হবে আটকে চাপ আর কিরকম কন্ডিশন বলছে না গুণ তখনই হবে মানে ওরকমটা হলো মানে এই সুগন্ধের বা অথবা লঘু উপধার ইকের গুণ হবে সার্বধাতু অথবা আর্্য ধাতুক প্রত্যয় পরে থাকলে অথবা লঘু আর কি বলছে না লঘু উপধ্বাসীয় লঘু উপকে লঘুপদম রূপে আমরা চিনি আচ্ছা সমাহার দ্বন্দ্ব লঘুপীয়গন্তের এবং লঘু উপার এই দুটি তয় হয়ে দুটি এটা কি না পুগন্ত লঘুপথম এটা সমাহার দ্বন্দ্ব কোষীয় না কোষ্য বলছে না ঘু পদক্ষিও পুগন্ত লঘু উপধার হচ্ছে এই রূপটা হচ্ছে ষষ্ঠন্ত পদ মানে যুক্ত আচ্ছা অব্যয় এবং অব্যয় পদ বিপদম ইদম এই সূত্রটি দুই আচ্ছা এবার বলছে কি অনুবৃত্তি গুলো বলছে নিদের গুণাহা ইত্যাসমাত গুণাহা ইত্যাসকে অনুবৃত্তিহি নি হয়েছে আচ্ছা তারপরে বলছে সার্বধাতু কা ধাতু করহ ইত্যাসকে আচ্ছা আর সার্বধাতু কা ধাতু এর পূর্ণ অনুবৃত্তি হয়েছে যেমন নিজের গুণ থেকে শুধু গুণ এই পথ অনুবৃত্তি হয়েছে কিন্তু সার্বধাতুক আনুবৃত্তি হয়েছে অঙ্গসীয় অধিকারহ মানে আলোচনা সূত্রটি অঙ্গস্য এর অধিকার অঙ্গস এই সূত্রে অধিকারে রয়েছে ইক গুণ বৃদ্ধি ইত্যাদিন পরিভাষা সূত্রে না ইকা স্থানি ভাবে স্থানী ভাবেটি মানে ইকটা স্থানী হয় ইয়ত্র যেখানে স্থানই না উত্তম স্থানীটা বলা হয়নি অনুবৃত্তি সহিত সূত্র এবার অনুবৃত্তি সহিত সূত্রটা কি বলছে না लघुपथ से चंग गुण सार्वधातुकु कर्वधातुकु कर्वधातुवाध्धातुंत लघुपद से अंग अथवा लघु अंगेर ईके गुण পরিভাষা সূত্র মানে সাহায্য সাহায্য করে শেষে ও কার রয়েছে ও একবার বলো হ্যাঁ ওকার রয়েছে এটা আপনার আমরা কি বলছি সার্বধাতুক অথবা আত্মধাতুক প্রত্যয় করে থাকবে তো এটা সপ্তমীয় পদ এবং সপ্তমীনে রয়েছে আর হয়েছে সার্বধাতুক আরুক সার্বধাতুক অথবা আর্ধ ধাতুক প্রত্যয় পরে থাকলে ঠিকই বলেছো এবং এখানে আমরা ধ্যান দিতে হবে যে সার্বধাতুক আর্ধ ধাতু কৈহ এই সূত্রে অনুবৃত্তি সহিত সূত্রটি এইরকম ইকা হচ্ছে সার্বধাতু কার্ধাতুক আক অঙ্গেক বর্ণ তুমি অর্থ আহ এখানে ইক অঙ্গের গুণ এই কথা বলার অর্থ হলো যে অঙ্গের অন্ত আছে তাই গুণ হবে তথা নির্মি কদন্ত্র ইচ্ছা নির্মা ইকা অঙ্গশ্রম ইত্যুক্ত অঙ্গম কিন্তু তাদৃশম অঙ্গমে ইক এখানে যে ইকা ইকাহা অঙ্গ অঙ্গ এটা বলা হচ্ছে না ইক অঙ্গ আছে মানে যেহেতু এখানে ইটকা হলে বিশেষণ এবং ঈদটা মানে তদন্তের তদন্তকে বোঝাবে য়ে জন্য ঈদ অন্তে আছে তাকে বোঝাবে তো অল অন্ত্র এই সূত্রের দ্বারা অঙ্গের স্থানে গুণাদেশ হবে তা নয় এটি তু অঙ্কাশে অঙ্গশ্রেয়া অন্তিম বর্ণাশের স্থানে গুণাদেশহ বরং অঙ্গের অন্তিম বর্ণের স্থানে গুণ হবে মানে কি বলছে এই সূত্রের দ্বারা অঙ্গের স্থানে গুণাদেশ হবে না বরং অঙ্গের অন্তিম বর্ণের স্থানে গুণ হবে লঘুপথ হচ্ছে প্রায় ইতি সূত্রে ইকা গুণহা অঙ্গশ্রে আন্তে না ইতি সূত্রে ইকাহা গুণহ অঙ্গে না অতিথায় কিন্তু অঙ্গের অন্ত নয় বরং উপধাপ হচ্ছে হচ্ছে এটা অর্থন মেনা বিধি শ্রেয় আহ আলো অন্ত্র ইত্যানয় প্রসাদকে তার মানে এই সূত্রতে মানে ইকাহা অঙ্গশ্রহা আর এবং মানে প্রঘুপথা এই সূত্রের অনুবৃত্তি সহিত্য বলা হয়েছে ইকাহা গুমা এরকম হবে এটা বলা হয়েছে ওই সূত্রতে ই কঙ্গের গুণ হবে কিন্তু এখানে বলা হচ্ছে যে অঙ্গশ্রে ইকাহা গুণ হ তার মানে অঙ্গের যেটা যেটা ইক যেমন এখানে দেখলাম যে বুধ এখানে বুথটা হলো অঙ্গ বুধের এই অঙ্গের যে ইক আছে তার মানে উকার এই উম আর মানে এমন অঙ্গ যার অন্ত আছে এইটা হল সার্বহাতু কার হো মানে এইরকম হচ্ছে পার্থক্যটা এবারে লঘুপর্ধা পুগন্ত লঘুপাধ্যাশ্র টা ইতি সূত্রে তার মানে এখানে কিন্তু বিশেষ বিশেষণ ভাবে নেই যেমন সাবধাতুক আধাতুক হতে পারছি ইকাহ এখানে বিশেষ বিশেষণ ভাবে আছে সমানাধিকরণে আছে কিন্তু এই তুরন্ত লেভিকঠেছে কিন্তু সমানাধিকরণে নয় মানে অঙ্গচ্ছে ইক হলা হয়েছে এখানে এইদিকে দিকের সমানাধিকরণ হচ্ছে না নেই যেমন এখানে বুধ বুধ অঙ্গ আর এই রূপ যে ইক বুধ অঙ্গ আর উকার রূপ ইক যদি আমি বলি সুন্দর সুন্দর সুন্দর এই জন্যে এই জন্যে আহ আমরা বলতে পারি যে সৌন্দর্যম এক ধর্ম আর বালকত্বম ধর্ম সৌন্দর্যম ওর বালকত্বম সৌন্দর্যম আর বালকত্বম দুটো ও বালকে বালকে বালকত্বম রয়েছে আর বালকে সৌন্দর্যম রয়েছে করে আহ সুন্দর বালক সুন্দর মানে বালক তো সেক সকর শব্দ ভাব হয় সাবধাকারত্যে সূত্র অনুভূতিসূত্রে রয়েছে মানে একে অঙ্গুণ সাবধা এখানে এখন অঙ্গনে সুন্দর বালকা সুন্দর বালক ষষ্ঠি সুন্দর বালকা একষ্ঠি কিন্তু এখানে সামিং রোয় মানে অঙ্গে অঙ্গি আছে এম আছে সে যে যে অঙ্গের শেষে এক রয়েছে এরও গ্রহণ হয় সূত্র ধারা তো এটা রকম আমার আমরা আমরা চাই সূত্র উম পরিস্থিতিতে যেখানে ওখানে আমরা চাই একঙ্গিক আমরা চাই আর শুধু তা নয় যেখানে ষষ্ঠি বিভক্তি দ্বারা স্থানে এরকম অর্থ বোঝাচ্ছে মানে এখানে এখা অঙ্গি ষষ্ঠি এখানে মানুষ এঙ্গ প্রসঙ্গে এরকম অর্থ আছে ষষ্ঠি বিভক্তি ষষ্ঠি বিভক্তি মানে ওখানে সম্পূর্ণ অঙ্গস্য সম্পূর্ণ উম প্রক প্রকৃতিহে নয় সম্পূর্ণ প্রকৃতির নয় বরংের শেষের বর্ণ ওর ও শেষে শেষে বর্ণটিটা ওর স্থানে হ্যাঁ তো এই সমস্ত কিছু কথায় হয় কথায় হয় যেখানে সূত্রে বলা হয়নি যে কোথায় গুণ আদেশ হবে সাবদাত এখানে দেখো একসে এখানে কার স্থানে গুণ আদেশ বলা হয়নি সোজা সোজাস এরকম সোজাস বলা হয়নি যে কার্য দ্বারা আমরা বুঝতে পারি যে আচ্ছা একাহ মানে শুধু যে অঙ্গ এক নয় বরং যে অঙ্গ যার শেষে এক রয়েছে সেটা আর সে রকম অঙ্গ যার গুণ হয় মানে সম্পূর্ণ গুণ সম্পূর্ণ অঙ্গের গুণ হয় না বরং শেষে যে অঙ্গ এর শেষে যে বর্ণ রয়েছে এর গুণ হবে কিন্তু পার্থক্যটা কি এখানে যে ফুকান্ত লঘুপদস্যা এখানে উম লঘুপদা আর লঘুপ আমরা দেখবো এখন লঘুপতাশ্যা সেজন্যে উপা উপায় যে লঘু এক বর্ণ এর গুণ হয় এর এর বলে মানে যে যে কথন আমি বলেছি এখানে এখানে লঘুপতা মানে পানিনি সোজা বলেছেন এখানে যে কার স্থানে কারণ হবে এর বলে বলম বলম শক্তিতে এই এই শক্তি দ্বারা যে লঘুপথা শব্দের শক্তি দ্বারা এখানে ইনবৃদি সন্দ্য আর অনন্ত দুটো শব্দের কোনো জায়গা নেই কোনো স্থান কোন কাজ এখানে নেই বুঝেছো তো সাধারণত সাধারণত ইয়ে যেখানে ষষ্ঠী বিভক্তি রয়েছে যেখানে ভাব রয়েছে এই সমস্ত কিছু কাজ করবে কিন্তু যেখানে যে কাজ হবে এর জায়গায় সোজা বলে হলো সূত্রের দ্বারা স্থান কার স্থানে বলা হলো ওখানে এই দুটো সূত্র আসবে না আর সেই জন্যে সাহিত্য সূত্রে এখানে শব্দ আলাদা লগুপুণা গুণ এখানে ভাব দেখি দাইনি অঙ্গাস এক গুণ মানে যেমন পিতু পুত্র আমি বলছি যে পিত্রসে পুস্তকম পিতু পুত্র এখানে বিশেষ বিশেষ ভাব আছে না না নে হ্যাঁ অঙ্গাস গুণ ওখানে বিশেষণ বিশেষ ভাব নেই কিন্তু সুন্দর বালকের পুস্তক বালক এখানে শব্দ ষষ্ঠি সুন্দর বালকম কিন্তু এখানে আছে বিশেষ বিশেষভাব কিন্তু পিত পুত্রস যদিও দুটি শব্দ ষষ্ঠি কিন্তু বিশেষণ বিশেষভাব নেই সামদিকম নেই সুন্দর বালকা সামানারি কেম আছে পিতু বালকা এখানে রকম পার্থক্য এখানে আমরা দেখছি যে অঙ্গাসে এক ওকে এক তো এখানে সূত্রের অর্থ আমরা দেখেছিলাম যে লঘুপদস্য বাঘটি সূত্র সহিত রূপমন্ত সূত্র সহিত আমরা দেখবো সূত্রসহিত যুক্তি কি ना अंग गुण साधातु काुक प्रत्यय पड़े थके अने के विशिष्ट धातूना মানে কিছু কিছু বিশিষ্ট ধাতুর অঙ্গের উপায়াম উপাতে ইয় ইক বর্ণ যে ইক বর্ণ রয়েছে লঘু নাস্তি যদি সেটি লঘু না হয় কি হলো জিনিসটা না বিশিষ্ট ধাতুনাম অঙ্গশীয় কেশাঞ্চিত বিশিষ্ট ধাতুনাম অঙ্গশীয় মানে কোনো কোনো বিশিষ্ট ধাতুর অঙ্গের উপায়াম মানে অঙ্গের উপধাতে ইহা যাহা ইকবর্ন যে না থাকে তাহা লঘু নাস অতি যদি সেটা লঘুও না হয় গুণাদেশা ভাবে তাহলে গুণাদেশ হয় আচ্ছা মানে আমরা তো আগে দেখলাম যে লঘু উপধার ক্ষেত্রে দেখলাম যে উপধাটা সবসময় লঘুই হতে হবে তাছাড়া গুণাদেশ হবে না মানে দীর্ঘ হয় তাহলে গুণাদেশ হবে না কিন্তু এখানে বলছে যে কোনো কোন বিশিষ্ট লঘু না হয় তাহলেও গুণাদেশ হয়ে থাকে আচ্ছা তারপরে বলছে আবার কত বড় সূত্র এখানে দাতু বলা আছে তুমি বলো ঠিকঠাক হলো না সেই রকম না মানে এখানে এখানে দুটো য়কার রয়েছে কারণ এখানে ক্ষমায়ী দাতু আছে ক্ষমায়ী তো এখানে ইয়কার আছে আর তারপরে আহ ষষ্ঠী বহু আছে কোনটা সূত্র ইকার স্থানে ইয়কার আছি পরে এখানে তো ই কার স্থানে ইয়া হয় তো সেজন্য দুটো ইয় আছে ইয়কার ইয়কার আছেই আর ই কারের স্থানে কার কারণ আহ আকার আছে ষষ্ঠী বহু আছে নেই ষষ্ঠী তো সেই জন্য সেই সেইভাবে তত অষ্টাধ্যায়ীকার আছে তারপরে ইকার তো যদি সপ্তমী আমরা বলবো অষ্টাধ্যাম ওকে তারপরে কি আছে না ধাতুরা ভাবেটি আচ্ছা কন্ডিশনটা হচ্ছে নিচ প্রত্যয় পরে থাকলে এখানে স্মাইয় আছে আর তারপরেই ষষ্ঠী বিভক্তি বহু আছেন আত মানে আকার আন্তা তারপরে বলছে okay. উধাম দিচ্ছে যে দাঁত হাতুটি লের দাঁত হাতু আমরা জানি যে কিরূপ হয় দদাতি হয় হ্যাঁ আর বয় থাকলে কিরকম রূপটা হয় না ডাফি নিজন্ত ধু দি সোক্তি দাপ ঠিক আছে তাহলে বুঝলাম তো বলছে কি না প্রথমে তাহলে বলছে নিচ প্রত্যয় পরে থাকতে হবে আর কিরকম রকম ধাতু অথবা কুকে আগম হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা একটা ধাতু নেওয়া হলো সেটা কিরকম সেটা হচ্ছে দা ধাতু দা ধাতু মানে এখানে কি রয়েছে পরে আকারান্ত ধাতু মানে দা ধাতু হলে তো আকারান্ত ধাতু হচ্ছে আর হয়েছে শেষে অন্ত আর রয়েছে তো ডা ইয়ী নিচ প্রত্যয় করে থাকতে হবে ঠিক আছে নিচ নেওয়া হলো তো নিচের ক্ষেত্রে কি হলো অনুবন্ধ লোক মানে আপনার আপনারা নটা যাবে চুটু সূত্রের দ্বারা চুটু আর তোষের লোক দ্বারা মানে লোভ হয়ে গেল দিয়ে পড়ে থাকলো কি ই থাকলো আচ্ছা ডা ইয়ি এরকম অবস্থা এরপর কি হচ্ছে এরপর এটা মিট প্রত্যয় পরে রয়েছে মানে মিট ইটা রয়েছে কিন্তু ইটা তো নিচেরই মিট এই এই এই প্রত্যয়েরই তো একটা অংশ ই তাহলে কি রয়েছে না মিট প্রত্যয় পড়ে রয়েছে এবং কি রয়েছে তার আগে ডা মানে আকারান্ত ধাতু রয়েছে তাহলে এরকম কন্ডিশন হলে কি হবে না এরকম কন্ডিশন হলে পুক আগম হবে তাহলে এক্ষেত্রে পুক আগম হলো ঠিক আছে তাহলে পুকুর দাঁড়ানো না ডা যে কাজ আর তো আর হসন এরকম পরে থাকে দা ইয়োগি ইতি ধাত তাহলে রূপটা কিরকম দাঁড়ালো দাপি দাঁড়ালো মানে বর্ণিল দাপি রূপটা হলো দাপিটা কিরকম নিজন্ত ধাতু কারণ মিঠ তো আমরা আগেই পেয়েছি ইটা রয়েছে নিজন্ত ধাতু হলো দাপিটা এরপর এরপর সব আগম হচ্ছে সব আগম হয়ে কি হচ্ছে না দাপি সব দা ধাতু যেহেতু আপনার ভাজিগণে রয়েছে তার জন্য সব ইরণ প্রত্যয় প্রত্যয় হচ্ছে তো দাপি ইয়ক্তি দিয়ে বর্ণমিলনের দ্বারা কি হলো না দাঁত হ্যাঁ ঠিক আছে নূতন কিছু নাই এটা শিশু স্থিতিশু ধা নিচ্চ প্রত্যেয় মধ্যে পুগাগম পুগাগুম দাপ ধুগন্ত উচ্যে তো এরকম আমরা বুঝে গেছি যে পুগন্ত মানে কিগন্ত অঙ্গাস গুণ সাবধান ফুগন্ত এক উদাহরণ আমরা দেখেছি এখানে যেমন আমরা এক বিন্দু আমরা দেখেছিলাম সবাইকে বুঝতে হবে যে সাবধা ফুগন কেনবিধি আর অনন্তা শুধু একটা একটি জায়গায় হয় আর অন্য জায়গায় নেই সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে আগামী সপ্তাহে এই সমস্ত কিছু আমরা পরব আহ সম্পূর্ণরূপে কেমন করে হয় আর তারপরে আগামী পাঠ হবে তাহলে আহীবন একবার বলো ঠিক আছে না বলা হয়েছে ঈশা হচ্ছে গুণ হয় এরা একই অধিকরণের নেই বা বিশেষ বিশেষণ ভাবে নেই কিন্তু সাগর হাতের আধুনিকা মধ্যে বলা হয়েছে ঈশা অঙ্গের গুণ হো তার মানে এটা বিশেষ বিশেষণ ভাবে আছে যার অন্ত ইক আছে তো এবং সেখানে যে অন্ত অন অন্তঃস সুত্র দ্বারা কাঁচা হচ্ছে মানে গুণ হচ্ছে এটাই পার্থক্য তো কিন্তু আর হ্যাঁ এই জন্য ইসাহ অঙ্গস্থাতু কাছে আর ইসাহা অঙ্গস্থাও প্রয়োজন পড়ছে তো এখানে ইসাহা অঙ্গস্থ বিশেষণ ভাবে আছে আর কি আছে আর চুগন্ত লেখিত বলা হয়েছে যে অঙ্গা এখানে তো বিশিষ্ট ভাবে নেই সমানাধিকরণে নেই তো সেই জন্য ইনবিধির বা আল এই সূত্রগুলির প্রশস্তি হচ্ছে না হ্যাঁ ঠিক আছে আর শেষে লক্ষ্যের না কারণ আমার অঙ্গের মানে সেই অঙ্গের গুণ চাই না হ্যাঁ কিন্তু এর মূল কারণটা কি মূল কারণটা এই যে লঘু উপা স্বেচ্ছা এটি সূত্রে সোজা বলা হলো যে কার গুণ হবে লঘু উপধা সে রকম শব্দ হওয়ার কারণে সূত্র সূত্রে এখানে বলা হয়নি যে কার স্থানে গুণ হবে সোজা বলা হয়নি তো এখানে এরকম সাহায্য দরকার শেষে হবে শেষে আর সেই জন্য যেখানে যে যে সূত্র হচ্ছে বিধায়ক সূত্র এখানে ওখানে সোজা বলা হয়নি যে কার স্থানে গুণ হবে সেজন্য সাহায্য দরকার আর লঘুপথা এখানে লঘুপথা এই যে সোজা বলছেন যে কার স্থানে কারণ হবে যেখানে সোজা বলা হলো সূত্র ধারা তাহলে সাহায্য হবে না যদিও সত্যি বিব্যক্তি এখানে যদি যদিও সত্যি বিব্যক্তি ভূগন্ধ লঘুপথ স্বেচ্ছা সত্যি বিবাক্তি মানে গুণ কিছু সোজা বলছেন ওখানে সাহায্য দরকার নেই সেরকম সাহায্য নিলেও ভুল হবে আল তিয়াশি ওকে স্পষ্ট হয়ে গেছি তো মানে কোথায় হবে যেখানে বলা হলো এখানে লঘুপত্য বলা হয়ে গেছে সেজন্য সেরকম সাহায্য দরকার নেই রকম সাহায্য নিলেও ভুল হবে প্রায় হ্যাঁ আগামী পাঠও শুরু হবে ওকে তাহলে হ্যাঁ ভালো থাকুক হবে নমস্কার আপনি ওকে ধন্যবাদমস্কার নমস্কার